হামলাকারীদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে ইতিহাস মুসলিমরা ভুলে গেলেও কাফিররা নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্র খ্রিস্টান জঙ্গিদের ব্যবহৃত রাইফেলের উপর থাকা শব্দ সংকেতগুলোই এর জ্বলন্ত প্রমাণ মুসলিমরা ব্যাটল অব ট্যুরস লেপান্ত আর ভিয়েনার ইতিহাস না জানলেও খ্রিস্টান সন্ত্রাসীরা ঠিকই জানে মুসলিমরা তাদের বীর আব্দুল্লাহ না ইতিমধ্যে আপনারা সকলেই এই হৃদয় বিদারক ঘটনার কথা শুনেছেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্র খ্রিস্টান জঙ্গিদের বড় হামলায় প্রায় পঞ্চাশ জন মুসলিম নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন আল্লাহ সুহান নিহত মুসলিম ভাই বোনদের শহীদ হিসেবে কবুল করে নিন আহতদের সুস্থতা দান করুন বলার অপেক্ষা রাখেনা উম্মার প্রতি দরদি প্রতিটি মুসলিম হৃদয় আজ শোকাহত সাহসী প্রতিটি মুমিন প্রতিশোদের নেশায় উদ্বেলিত কেননা এই রক্ত গোটা কয়েক মুসলিমের নয় এই রক্ত পুরো উম্মার প্রিয় মুসলিম ভাই বোনেরা বরাবরের মতোই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় হামলাকারীদের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে অনেকে রাস্তায় নেমে প্রতিবাদ স্লোগানে প্রদর্শন করছে একেবারে অনর্থক কিন্তু বই নয় মুসলিমদের যারা ঐক্যবদ্ধ, যাদের হাত উমার রক্তে রঞ্জিত আজ তাদের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হচ্ছে যারা মুসলিমদের ভূমি আর সম্পদগুলো জবর দখল করে চলছে যাদের প্লান আর পরিকল্পনায় একটি ভূমি থেকে মুসলিমদের উচ্ছেদ করে উদ্ভাস্ত বানিয়ে ধর্মান্তর করা হচ্ছে তাদের কাছে বলা হচ্ছে জবাব দাও কি বহুবার জাতিসংঘ নামক কুফার সঙ্গের কাছে জবাব চাওয়া হয়নি কি জবাব এসেছে তাদের থেকে দুঃখজনক হলেও সত্য এই যে নিন্দা এই যে প্রতিবাদ বিক্ষোভ এগুলো কি দিন কয়েকের নয় এরপর তো সবাই মশগুল হয়ে যাবে নিজ নিজ কাজে উম্মার রক্তের বদনা নেওয়ার ইস্পিহা জায়গা তো দূরের কথা কোন সাহসী যুবক যদি তারিখ সালাউদ্দিনে জুমার নামাজরত মুসলিমদের উপর উগ্র খ্রিস্টান জঙ্গিদের এই হামলা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে এটা হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতই ঘটনা কিন্তু এই হামলা থেকে শিক্ষা গ্রহণ করার মতো বোধদয় কি হবে আমাদের অতীত মুসলিমদের উপর কাফিরদের এরূপ হামলা দেখে আদৌ কি আমরা কোনো শিক্ষা গ্রহণ করেছি আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মুসলিমদের উপর কাফির মুস্টিকদের পরিচালিত হামলার এটাই কি প্রথম বা বড় কোন নৃশংসতা মুসলিমদের প্রতি কাফির প্রকৃত মনোভাব বোঝার অবস্থা গত হয়নি হয়েছে কিন্তু আমরা ভুলে গেছি বিস্তৃত হয়ে নিজেদের নিয়েই মত তো আছি ইরাক আফগান সিরিয়া ইয়েমেন কাশ্মীর আরাকান পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম ভূখণ্ডে প্রতি প্রতিনিয়ত কাফির মুসিকরা মুসলিমদের উপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বৃষ্টির মতো শিশু করছে বরং এসব দেশের মুসলিমদের জঙ্গি সন্ত্রাসী বলে তাদের থেকে নিজেদের মুক্ত ভাবে মুসলিম ভাই ও বোনেরা নিউজিল্যান্ডে নিহত এই মুসলিমরা কি জিহাদি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল এরা কি কোন সশস্ত্র যোদ্ধা ছিল কেন তাদের হত্যা করা হল এর কারণ হামলাকারীদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে ইতিহাস মুসলিমরা ভুলে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্র খ্রিস্টান জঙ্গিদের ব্যবহৃত রাইফেলের উপর থাকা শব্দ সংকেতগুলোই এর জ্বলন্ত প্রমাণ মুসলিমরা ব্যাটল অব টুর্স লেপান্ত আর ভিয়েনার ইতিহাস না জানলেও খ্রিস্টান সন্ত্রাসীরা তা ঠিকই জানে মুসলিমরা তাদের বীর আব্দুর রহমান তারা সর্বদা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে কি পারলে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরাতে চেষ্টা করবে আজ কা মুশ্রিকরা মুসলিমদের হত্যা করার মত কেন পায় কেন তাদের এই দুঃসাহস কারণ একটাই আমরা আজ ওয়াহনে আক্রান্ত আল্লাহ সুবাহ মহান হুকুম কিতালকে আমরা অপছন্দ করে চলেছি জিহাদের পথ থেকে দূরে সরে পড়েছি এজন্যই আজ ইহুদি খ্রিস্টানেরা বদ্ধ ও গোপজারি হিন্দুরা পর্যন্ত আমাদেরকে নির্মম নিষ্পেষণ করতে উদ্ধত হচ্ছে আমাদের মা ধর্ষণ করে তারা উল্লাস করছে বলেন ইউ শিকুল কথির বলেন খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের দিকে একে অপরকে ডাকে অচির এই বিজাতিরা তোমাদের উপর আক্রমণ করার জন্য একে অপরকে সেভাবে আহ্বান করতে থাকবে অতপর এক ব্যক্তি বলল সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে তিনি বললেন বরং তোমরা সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে কিন্তু তোমরা হবে স্রোতের মাঝে ভেসে যাওয়া আবর্জনার মতো আর আল্লাহ তোমাদের শত্রুদের থেকে তোমাদের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন অতপর এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল ওয়াহান কি তিনি বললেন দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে কলু وما الوهن يا رسول الله قال حبكم الدنيا وكراهيتكم القتال صحابيكون বললেন وهنك يا رسول الله رسول الله صلى الله عليه وسلم বললেন দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা এবং কিতাল কেও পছন্দ করা মুসনাদে আহমদ হুসুনানে আবু الله عليه وسلم আরো বলেন اذا بالعين واخذتم اذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد লাঞ্ছনা চাপিয়ে দিবেন তা ততক্ষণ পর্যন্ত দূর করবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসো সুতরাং হে প্রিয় মুসলিম ভাইও বোন আপনি নিজেকে যতই শান্তি মুসলিম বলেই পরিচয় দেন না কেন কাফির মুসিদদের হিংস্র থাবা থেকে আপনি মুক্ত নন আপনি যতই নিরস্ত থাকার জিগির তুলেন না কেন ইসলামের শত্রুরা বসে নেই তারা যে কতটা প্রশিক্ষিত কত ঠান্ডা মাথায় মুসলিমদের হত্যা করতে ব্যগ্র নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে মুসলিমদের উপর হামলাকারী জঙ্গি সন্ত্রাসীদের অন্যতম অস্ট্রেলিয়ান নাগরিক ব্র্যান্টন টের হত্যার ধরন দেখেই তা স্পষ্ট বুঝে আসে পরিশেষে আবারও বলছি ক্রুসেডের ইতিহাস আমরা ভুলে গেলেও ওরা ভুলে ভুলেনি কাফির মুসিকদের আগ্রাসন থেকে আমাদের মুক্তির একটাই পথ আল কিতাল ফি সাবিল্লা কাফির মুসলিকদের অদ্যত্ত আর দম্ভ অহংকার ধ্বংস করার একটাই পথ আল জিহাদ ফি সাবিল্লা